আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা বা ইবনেরা আমরাই জাবালে রহমতের বাদল এসে অবস্থান করছি এই জায়গাটা আপনাদেরকে দেখানোর উদ্দেশ্য হল এখানে নবী সাল্লাইসালাম ঐতিহাসিক বিদায়দের ভাষণ প্রদান করেছিলেন যে ভাষণটি কেয়ামত পর্যন্ত আমাদের সকলের জন্য অনুকরণীয় এবং অনুসরণীয় এবং পৃথিবীর যত বিশ্ব নেতা বড় বড় মনীষী যারা ঐতিহাসিক কথাগুলো বলেছেন বক্তৃতা দিয়েছেন তন্মধ্যে বিশ্বের সবচেয়ে সেরা বক্তৃতা সেরা খুতবা নবী সাল্লাহ ইসলামের এই হরজাতুল বিদার বিদায় হতের খুতবা রসুল্লাহ সাল্লাহ ইসলাম এই খুদ্বার মধ্যে এমন কতগুলো নীতিমেলা নিদর্শন দিয়েছেন যেগুলো আমাদের অনুসরণ করলে এই সমাজের সকল অশান্তি হানাহানি দূর হবে নবী সাল ইসলাম স্পষ্ট করে বলেছেন আরবদের উপরে আজমের কোন প্রাধান্য নেই আজমের উপরে আরবের কোন প্রাধান্য নেই অর্থাৎ আরব এবং আজব সাদা কালো কোন রং কোন বর্ণ কোন পুত্র এগুলো আল্লাহর কাছে বিশেষ কোন মর্যাদার অধিকারী না। আল্লাহ সুবান মর্যাদার অধিকারী হল ইন্দা আকরাম আকুম আল্লাহ রব্বুল্লাহ আলমিনের নিকট বিশেষ ফজিলত বিশেষ বৈশিষ্ট্য হইল তাকোয়া আল্লাহ তাকোয়াকেই পছন্দ করেন নবী সাল্লা ইসলাম এখানে অনেকগুলো কুসংস্কার এখান থেকে দূরীভূত করার ঘোষণা দিয়েছেন রহিত জমান নব্বিশ বলছেন সর্বপ্রথম আমি আমার চাচা আব্বাসের রাদি আল্লাহ রাহর যত সুদ আছে সবগুলোকে আমি রহিত করে দিলাম এবং যত কুসংস্কার জাহিলিয় সেরেক কাছে সবগুলোকে বাইর নিচে পৃষ্ঠ করে দিলাম হ্যাঁ সেই ঐতিহাসিক তথ্য আমরা সকলে জানার চেষ্টা করব। এবং সেই অনুযায়ী আমরা সকলে আমল করার চেষ্টা করব। তাহলে আমাদের দুনিয়া এবং আখেরাত দুই জায়গায় আমাদের কল্যাণ হবে আল্লাহ আমাদের সবাইকে বিদায় বিদায়দের ভাষণ বোঝার আমল করার প্রচার প্রসার করার দাওয়াত দেওয়ার তাবলিগ করার তৌফিক দান করুন আমিন আলমীর আসসালামু আলাইকুম রহমতুল্লাহি